كثيرا তলি ওসলমসলিম ফক حق রহমা তলমানো বিলাম্বায়মালক ওইমানো বলজন্যত في হকুন ওজন্য্ন হক ও মখলুকাতজন্নতামসবাহ تحت হল অর্শ ও وهما তহতল قد علم الله মখলুকাতদ আলম্ আদাদ ومن খুলোহা আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রবুল আলমিনে প্রেরণ করেছেন মানব জাতির হৃদায়তের জন্য এবং মালাই কাদের কি अल्लाह रबुल आलमीन सृष्टि कर आदेश निषेध जो आसमान जमिने आसमने वास्तवय सेगुल पालन एवं आल्ला रबुल आलमीन मानुष के सृष्टि कर परीक्षा करार् अल्लाह रबुल आलमीन मानुषर परीक्षार ফলাফল হওয়ার পরে শেষ পরিণাম যে জাহ্নাত এবং জাহান্নাম রয়েছে তাও আল্লাহবাল্লা সৃষ্টি করেছেন সলাহাত এবং সালাম নাজিলবী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওপর যার মাধ্যমে আমরা এসব বিষয়গুলি জানতে পেরেছি কি আকিদা রাখতে হবে আর কি রাখতে হবে না কি বিশ্বাস করতে হবে কি বিশ্বাস করতে হবে না কেমন পদ্ধতিতে এবাদতবন্দি করতে হবে কোনটা হালাল কোনটা হারাম আল্লাহরুল্লা আলমিন তাঁর মালাইকা রসুল জিবি আলী ইসলামের মাধ্যমে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাকে আল্লাহ রবুল্লা আলমিন দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন মানব জাতির উদ্দেশ্যে আমাদের ধারাবাহিক আলোচনা শারহুসন্না ইমাম্বার বাহারি রহমতুল্লাহ আলের আজকে পর্ব নম্বর বারো তারিখ 1442 27 2021 पंदो रज्दी मोताबस्तुदार संक्षेपे अम्बिया रसुलगनर प्रति ईमान सम्पर्क ए मालहिकारतीनार जान नाम कथा आस्तारित लेखक आलोचना कर বলছেন ওয়াল ইমান আর আহলেসোন জামাত ইমান রাখে বিশ্বাস রাখে নবীগণের প্রতি নবীগণ বলতে নবী হোক অথবা রসুল হোক কারণ প্রত্যেক রসুল প্রত্যেক রসুল নবী কিন্তু প্রত্যেক নবী রসুল না তো আম্বিয়া বললে রসুলগণ এমনিতে তাতে চলে আসে জি নবীগণের প্রতি ইমান রাখে আহলেসোন জামাত আল্লাহ রবীন্দ্র কোরআন করিম আলোচনা করেছেন তাদের সংখ্যা হচ্ছে পঁচিশ জন মালায় এবং আহলে জামাত ফেরিস তাদের প্রতি মান রাখে মালায় শব্দটি জমা কিসের জমা এক বচন হচ্ছে মালাক যদি কেউ প্রশ্ন করে তো মালাক জামাতির আসলের দিকে ফিরিয়ে নিয়ে যায় জামাতকির আসলের দিকে কোন জিনিসের আসল অবস্থার দিকে মাদ্রার দিকে ধাতুর দিকে ফিরিয়ে নিয়ে যায় মালাইকাতে হামজা কোথা থেকে আসলো হামজাকে জায়দা বলা যাবে না এখানে জায়দার কোনো প্রশ্নে ওঠা না অতিরিক্ত এটা একটি সূক্ষ্ম বিষয় ভাষাগত বিষয় আর ওয়াহেদ মালাক মালক হ্যাঁ মালাক আসলে ছিল মালঅ মানে মা আলাক মা আলাক ছিল আগে হামজা সূক্ষ্ম হচ্ছে যে মা আলাক ছিল তো মা আলাক হলে এই শব্দটি এসছে কোথেকে আলুকাত থেকে আর বি হচ্ছে আলুকাতুন মাত আলু কাতুন বলেছেন আলু কাতুন রেসালা পেগাম যাদের মাধ্যমে আসমানি রসুলের এক কথা আসমানি দূত যেমন জমিনী রসুল বলা হয়েছে নবী রসুলগণকে মানব জাতির মধ্য থেকে আসমানি রসুল যা ইলিল মালা ইকাতে রসোলান ফাতে আছে না আলহামদুলিল্লাহ ফাতের ইসামাওয়াল আর যা ইলিল মালা ইকাতে তো এখান থেকে যেহেতু আলু কামাদ্দা ছিল তখন মালায় হামজা এসছে কিন্তু এখন প্রশ্ন থেকে যাই তো লামের আগে তা হামজা হইলো এখানে লামের পরে তো জমাতে তো লামের পরে আসছে। এই ক্ষেত্রে আরব ভাষা যারা আলোচনা করেছেন সার্ফ নিয়ে তারা বলেছেন এখানে কালবে মাকানি হয়েছে মানে স্থানান্তরিত হয়েছে হ্যাঁ মাল মাল হয়েছে হ্যাঁ তারপরে তখন ওর জমা হয়েছে মাল্লা জি অল্লাহাল ফেরেস্তাগুনের প্রতি ইমান যে সব ফেরেস্তাদের নাম আমরা জানি নাম সহ আমরা ইমান রাখব আর যাদের নাম জানি না অসংখ্য ফেরিস্তা রয়েছেন আমলম জুন বেক ইল্লাহ আল্লাহ সৈয়াত্রে বলেছেন যে তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা তিনি ছাড়া কেউ জানেন না অসংখ্য মালায়িকা রয়েছেন তাদের প্রতি বিশ্বাস রাখে মালায়েকা প্রধান হচ্ছেন জিবরিল আলহিসাম জিবরিল মেকাইল মালাকুল মত এ তিনটি নাম প্রাণিকেরমে রয়েছে আর জাহান্নামের যিনি প্রধান তাঁহ আর ইসরাফিল নামটি রসরুল্লা সই হাদিস এসছে আর আহলে সন্ত্রী যে বিশ্বাস রাখে যে জান্নাত সত্য আর জাহান্নাম ও সত্য জাহান্নাম সত্য আর জান্নাত সত্য যে এটি একটি দোয়া থেকে নেওয়া হয়েছে এই ভাষা দিয়ে শাহী বখারি এগারোশো বিশ নম্বর হাদিস শাহী মুসলিমের সাতশো উনসত্তর নম্বর হাদিসে রয়েছে রাসীল উল্লাহ সাল্লা সাল্লাম যখন তাহাজ্যুদের সালাত এ জা কামাই সালাত মিন জৌফিল ই তাহাজ সলাতে দাঁড়াতেন তখন এটি দোয়া পড়তেন ইস্তিফতার দোয়া হিসাব যে শুভ হানা কালেদ কোথার কতবার আকাসম কালাজ কো আলাইলা এই জায়গায় এটা পড়ে হামবেলিরা খুব বেশি পড়ে আর হানাফেরা সবাই এটি জানে আর বেশি জানে না যদিও যারা একটু পড়াশোনা তারা অন্যগুলোর প্রতিও আমল করে যেমন সাহেব খারিথ হয়েছে আল্লাহবাইনী অনে খা কমাবাহত মশিকে এটি মানে ফরজ সালাতে পড়তেন রসুরল্লাহ সাল্লাহাম তুই আস আহ অধিকাংশ আল্লাহ ইস্তেফতার প্রচলিত যেখানে একটি পড়লে হয় এটা রসরুল্লাহ সালি সাল্লাম রাতের সলাতে পড়েছেন কিন্তু কেউ যদি ফরজে পড়ে আর সে এক একই নামাজি হয় তাহলে কোনো অসুবিধা নেই মুক্তাদি হইলে সময় লেগে যাবে একটু লম্বা রয়েছে আর এমাম হলে অনেক সময় মুক্তাদিদের জন্য হ্যাঁ কষ্টকর হইতে পারে মাজুর কেউ থাকে বৃদ্ধ থাকে অসুস্থ থাকে সেই জন্য এই জন্য না পড়লে ভালো কিন্তু যাই যাচ্ছে রসুল রাতের সালাতের ইস্তেফতা মানে সানায় পড়তেন আল্লাহ কালহামাওয়া আর হে আল্লাহ তোমার যাবতীয় প্রশংসা তুমি আকাশ সময় মো জমিনের নির কৌলুক কোনো কোনো জায়গায় আলহাক্ক রয়েছে কোনো কোনো জায়গায় হাক্কন রয়েছে তো জান্নাতের ক্ষেত্রে এখানে রয়েছে যেটা এখানে দেখার বিষয় জান্নাত সত্য জাহান্নাম সত্য এবং কিয়ামত সত্য জি ওখান থেকে লেখক নিয়েছেন এটি মোতাজেলা যেসব গুমরা ফিরকা তারা মনে করে যে না জান্নাত জাহান্নাম সৃষ্টি নেই সৃষ্টি করবেন কিন্তু আহলে সাল জামাতের কোনো ইখতলাফ নেই সবাই একমত বলছেন সপ্তম আকাশে আছে আর তার ছাদ হচ্ছে মানে জান্নাতের ওপরে আছে আল্লাহর আরস আল্লাহর আরস এই মর্মে একটি হাদিস আলোচনা করা যেতে পারে আল্লাহ রব আলী তার রাস্তায় জেহাদীদের জন্য প্রস্তুত রেখেছেন তৈরি করে রেখেছেন তাহলে জান্নাত তৈরি আছে পাঁচশো বছর আস ফ্লা সুতরাং এতগুলি যখন স্তর রয়েছে জাহান্ন মে জান্নাতের যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে ফো আল ফির দোষ জান্ন জান্নাত দোষ কারণ সেটি হচ্ছে সবচাইতে উত্তম জান্নাত কিন্তু আউসাদ বলা হয় খেয়ার উৎকৃষ্ট জান্নাত ও আহলাল জান্নাত জান্নাতের সর্বোচ্চ স্থান ও ফুর রহমান তার ওপর রয়েছে রহমান পরম করুণা অমেন হো তাফাজখের নদী নালা নহর সমূহ প্রবাহিত হয়েছে সাত আকাশের উপরে এটাও জানতে পারলাম আর তার ওপর রয়েছে আল্লাহর আর হচ্ছে ছাদস্বরূপ অনার ও তাহতাল আর সুফলা আর জাহান্নাম রয়েছে সপ্তম জমিনের নিচে সর্বনিম্ন জমিন যে সপ্তম জমিন তার নিচে রয়েছে জাহান্নাম ওহমা মাখলুকাতান আর দুটোই সৃষ্টি হয়ে আছে দুটোই সৃষ্টি হয়ে এই সপ্তম জমিনের নিচে সাতটা জমিন রয়েছে এরকম প্রত্যেক জমিন এক জমিন থেকে আরেক জমিনের মাঝখানে এইরকম কি ফাঁকা আছে যেমন আমরা উপরে আকাশ এরকম। নাকি একটা অপরের সাথে লেগে আছে অল্লাহতা এই ব্যাপারে কোরআন সন্ন্যাতে এমন কিছু স্পষ্ট বলার নেই সুতরাং এসব বিষয়ে অতিরিক্ত আমাদের আলাপ আলোচনার কোনো প্রয়োজন নেই আমান্নাবিহী কল্যমেন্দ্র অববে না যা কিছু এসেছে আমরা বিশ্বাস করি আর অতিরিক্ত অনুমানভিত্তিক কথা বলা যা নয় নয় সম্পর্কে তাহলে সপ্তম জমিনের নিচে কি রয়েছে জাহান্নাম রয়েছে এখন এই যে জাহান্নাম রয়েছে এর দলিল যেমন সহিখারিতে জান্নাত যে সাঁত আকাশে রয়েছে দলিল এরকম নেই তবে আছে রেওয়ায়ত আবদুল্লা মাসুর রিয়া আল্লাহ তালে বর্ণিত তার উক্তি মওকুফ হাদিস এবং আবু শেখ তার আল আজমা নামক কিতাবে বর্ণনা করেছেন বলছেন আল জান্নাত ইসামা ফিসামাই সাবিয়াত অলিয়া জান্নাত সর্বোচ্চ সপ্তম আকাশের ওপরে রয়েছে ওয়ান আর জাহান্নাম সর্বনিম্ন যে সপ্তম জমিন তার নিম্নে রয়েছে বা সপ্তম জমিন যে রয়েছে সব নিম্নে সব নিচে তার নিচে রয়েছে তবে আহাদিসটি সম্পর্কে মানে কিছুটা দুর্বলতা রয়েছে হাতিসে এমাম হাফিজ মিন রহমতুল্লাহ আলাই তার একটি কিতাব মিনান্নার মিনান পঁয়তাল্লিশ তার ৪৫ দা থেকে বর্ণনা করে প্রখ্যাত তাবে থেকে কানু ইন বলতেন মানে সাহাবাহ তাহলে আলাপ আলোচনা করতেন আর তারা না জেনে নিজের পক্ষে বলবেন না ইন্নাল জান্নাত জান্নাত রয়েছে সপ্তম আকাশে ওয়াই জাহান আল্লাহ আর সব আর জাহান্নাম রয়েছে সপ্তম জমিনে বা সপ্তম জমিনের নিচে এখন এই যে জাহান্নম জাহান্নম কোথায় রয়েছে সপ্তম নিচে একটা হাদিস থেকে কবর আজাব সম্পর্কে কবর নিয়ামত সম্পর্কে যে হাদিসটা রয়েছে লম্বা হাদিস মুসনাদ আহমদে তাতে যে বলা হয়েছে যে মেয়েতে যখন রোহ কবজ করা হয় আর রোহটাকে নিয়ে ফের তারা যায় নেকলোকের রুখ যখন হয় তো সুগন্ধি ঘ্রাণ আসতে থাকে আর সমস্ত ফেরিস্তারা ওপরে যখন যায় আহলান ও সাহলান করতে থাকে আর যখন আসমানের দরজা পর্যন্ত পৌঁছে তখন কে আছে অমুকের ছেলে অমুক আছে তখন আহলান সাহলান করে তার জন্য দরজা খুলে দেওয়া হয় পক্ষান্তরে যখন পাপিষ্টের আত্মা নিয়ে যাওয়া হয় তখন দুর্গন্ধ পচা ছড়া দুর্গন্ধ ছড়া হয় আর তারপরে লানত অভিশাপ হতে থাকে ফেরিস্তাদের পক্ষ থেকে আর ওপরে যখন নিয়ে যাওয়া হয় তখন দরজা খুলতে বলা হয় দরজা খোলা হয় না তখন সেখান থেকে সার দিয়ে ফেলে দেওয়া সিজ্জিন সিজিন এন্নাপরা লাফি নাই মাইন্ সিজ্জিন তো যে পাপিষ্টরা সিজ্জিনের সিজিন থেকে সেটা জমিনের নিম্নে রয়েছে সপ্তম জমিনের নিচে রয়েছে এই জাহান্নাম যে রয়েছে এটা সম্পর্কে আবার দুটি মত রয়েছে বা দুটি সম্ভাবনা রয়েছে জাহান্নামকে আসলে জাহান্নাম এভাবে তৈরি করা আছে তৈরি করা আছে সপ্তম জমিনের নিচে তৈরি সৃষ্টি হয়ে আছে এটাই জানলাম আহলেসাম জামাত রাফিদা কিন্তু কেউ কেউ বলেছেন যে এই যে যতগুলি সাগর মহাসাগর আছে যতগুলি সাগর মহাসাগর আছে এগুলিকে যেহেতু কি করে দেওয়া হয় এগুলো আগুন জ্বালিয়ে দেওয়া হয়ত হ্যাঁ সূর্যের আগুন করে দেওয়া হবে আগুন জ্বালিয়ে দেওয়া হবে এগুলি সব আগুনে পরিণত হবে আর এইগুলি হবে জাহান্নাম কে বলেছে। বলেছেন আর কেউ বলছেন না একবারে জাহান্নাম আলাদাই সৃষ্টি হয়ে আছে আর এই সাগর মহাসাগরগুলি আগুনে পরিণত হবে ওয়াইডাল বিহার ও আর তারপরে এগুলি জাহান্নামের অংশ বিশেষ হবে জাহান্নামের একটা অংশ হবে আল্লাহ কত বিশাল জাহান্ন চিন্তা করেন আজকে পৃথিবীতে কত বিশাল বিশাল সাগর প্রশান্ত মহাসাগর মহাসাগর ভারত মহাসাগর আর এমনি সাগর কত আছে জাহান্নামের এগুলি অংশ হবে এর সমর্থন হয় আর হাদিস নবী সাল আলি সাল্লাম বলেছেন বাহরা। আও আও সাগরে সকরে যেন কেউ ভ্রমণ না করে হাজি ছাড়া অমরাকারি ছাড়া বা আল্লা রাস্তা মুজাহিদ ছাড়া সব করে মাঝে মাঝে ভ্রমণ করে এই যে ডুবছে এই যে চর্ম নাইয়ের আজকে আজকের তাহলে আজকের ঘটনা নাকি এই যে নৌকা ডুবে গেছে আসছিল তাদের এই বেদাতি সিরকি মাহফিল থেকে আসছিল আর নৌকা ডুবে গেছে আর সব পানিতে হাবুডুবু করে মরিদান ভাসছে পাশেই তাদের মাহফিলের তাদেরকে উদ্ধার করতে পারে না তাদেরকে উদ্ধার করতে পারে না আর কিচ্ছা কাহিনী বয়ান করে যে হাজির সাহেবের আসছিলেন আর ঝড় উঠে গেল আর তারপরে ডুবে যাচ্ছিলো হাজিদের জাহাজ তখনরা সিধান দুটো ঘটনা বন্য করেছে একটা দিলেন ধাক্কা এরকম করে আর তারপরে জেদ্দায় গিয়ে নেওয়া গেল আর আর একটা ঘটনা বলছে যে মহাজের মা কী দিলেন এইভাবে ধাক্কা দিলেন আর তাতে গিয়ে একবারে জেদ্দার পানে শহীদ সালামত গিয়ে লেগে গেল এগুলি তাদের বুজরুগান এদিন যারা পথভ্রষ্ট তাদের সুফি মুক্ত দেয়া তাদের হ্যাঁ কেরামত হিসাবে বয়ান করে আর এত ক্ষমতা রাখে যে ধাক্কা দিয়ে মানুষকে হাজির সাহেবদেরকে মাছিয়ে দিল কিন্তু তার পাশের ছাল উড়ে গেলো এটা থেকে নিজেকে রক্ষা করতে পারলো না কয়েকদিন কাপড় খুলছে না গেঞ্জি খুলছে না কি ব্যাপার হজরত কিবুল্লাহ কি ব্যাপার দেখিয়ে দেখছে যে ছাল উঠা আছে এখানে মনে হয় আর না শুনে থাকলে যাই হোক শুনে দিচ্ছে আল্লাহ হেফাজত করে আর কেমন বড় বড় জাহাজ নিয়ে গঙ্গি হাজির হবে মহাজার মাকি হাজির এই ভাষাতে লিখেছে আর বলছে তারা এই আর সাদা মুসলিমদেরকে জাহেলদেরকে গুমরা করছে আল্লাহুল মুস্তাহান আমাদের কার মেহনত করা লাগবে না এগুলি শৈতানের চালাদের আর মেহনত আর লাগে না জিনের এই মানুষ শৈতানই যথেষ্ট মানুষকে ঘুমরা করার জন্য আল্লাহ হেফাজত করে উম্মতি মুসলিম হ্যাঁ তো ওই রয়েছে যে সকলে কেউ সাগরে ভ্রমণ করিও না কেন মায়ে না তাহাতাল সাগরের নিচে আগুন আছে সাগরের নিচে আগুন আছে। হাদিসের ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন এইভাবে রাশুর বলেছেন হ্যাঁ কিন্তু হতে পারে যে এখানে জাহান্নামকে বোঝানো হয়েছে হতে পারে যে ঝান্না গুজানো হয়েছে এই সাগরের নিচে ঝান্না মাছ আছে আর তারপরে ধ্বংসের সম্ভাবনা রয়েছে মিনে এক এমনি সফর করবে এমনি ধ্বংস হয়ে গেল ওহম মখলু কাতানল্লাহ আদাদা আহলী জান্নাতিদের সংখ্যা আল্লাহ জানেন অলরেডি সব জানেন আল্লাহ রবীম অতীত বর্তমান ভবিষ্যৎ কি হবে কি হয়েছে কি হচ্ছে সব জানে আল্লাহ রাত খোলার কে কে প্রবেশ করবে কারা প্রবেশ করে তাও আল্লাহ জানেন আল্লাহ ও আদাদা আহলিন্নার জাহান্নাবীদের সংখ্যাও আল্লাহ জানেন কত সংখ্যা অমাইয়াদ খোলার কে কে জাহান্নামে কারা জাহান্না প্রবেশ করে তাও আল্লাহ রবুল্লা আলমিন জানেন যেমন শাহিব আখারির তেরোশো নম্বর হাদিস আর শাহিব মুসলিমের দুই নম্বর হাদিসের রয়েছে আলী বিন আবি হাদিস তো আছে মামিন কুমিন আহাদিন তোমাদের মধ্যে এমন কেমন বা মামিন নাফসিন মানফুসা। যে কোনো ব্যক্তি মানুষ যার শ্বাস প্রাণ আছে ইল্লা ওখান কথা বল্লাহ ইল্লা ওকাদ কথা বল্লাহ মা কানিনাল জান্নার আর কোনও সাইদা হ্যাঁ দুর্ভাগা হত ভাগা হবে না ভাগ্যবান হবে লিখা আছে তারপরে বলছেন যে লবাদা জান্নাত আবাদা জান্নাত কোনো দিনই ধ্বংস হবে না ফানা হবে না কেউ কেউ বলতে চেয়েছে যে জান্নাতও থাকবে কিন্তু জাহার নাম হয়ে যাবে মমতাদিয়া জান্নাত জাহার নাম একসময় থাকবে না একদল বেদাতি এরকম আছে ঘুমরা হলে জামাতের মধ্যে কান আর কেউ কেউ এরকম বলেছে যে আল্লাহর রহমত যেহেতু প্রাধান্য পাবে সেই জন্য এক সময় জাহার নাম শেষ হয়ে যাবে তাহলে কাফের জানাতে চলে আসবে অসম্ভব কথা সুতরাং এই উক্তিও বিভ্রান্তিকর এটাও ঠিক নাই কেউ কেউ এই উক্তিটিকে ইবনে তাইমা রহম্লা আর ইবিন করার চেষ্টা করেছে আর ভুল বুঝেছে তাদের সম্পর্কে তারা দুই পক্ষের দলিল আমি বিস্তারিত এই বিষয়ে এর আগে অনেক আগেও লেখাপড়া করেছি আর আজকেও পড়ে দেখলাম যে দুই পক্ষের দলিল বর্ণনা করেছেন যুক্তিগুলি বর্ণনা করেছেন তুলে ধরেছেন এতে থেকে আরো সন্দেহ হয়েছে যে হয়তো তাদের মত যে একসময় জাহান্নাম ফান্না হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শুধু জান্নাত থাকবে কিন্তু না তারা হলে সন্ত জামাতের সাথে এবং জান্নাত এবং জাহান্নাম থাকবে হ্যাঁ মুসলিম সামান্যতম ইমান যদি থাকে আর সেই ইমানের প্রমাণ ইমান ভঙ্গ করে না মরে তাহলে মুসলিম একদিন না একদিন হাজার হাজার কোটি কোটি বছর জ্বলেও জাহান্নাম থেকে জান্নাতে চলে আসবে তাহলে যেই জাহান্নামের অংশে মুসলিমরা ছিল। সেই জাহান্নাম বেশি আসবে কারণ সেখানে কোনো কেউ থাকবে না তবে কাফের অমাহম বি খারেজ না জাহান্নাম থেকে কখনো বেরোবে না কুল্লামা খাবাত জিদনাহু সাইরা যখন যখন নিমাতে যাবে একটু ধিমা হতে যাবে আগুন যেদনা হুসাই তখন আরো বেশি কি করে দেওয়া হবে সেই জ্বালানি শক্তি বৃদ্ধি করা হবে ফাজুকু সুরানদেরকে বলা ফাজুকু আসাদন করতে থাকো জাহান নামের আজাব ফেলান আজাব ছাড়ার কিছুই বৃদ্ধি করব না তো জাহান যদি ফানাই হয়ে যাবে তাহলে আয় তো সাংঘর্ষিক হচ্ছে না এইরকম বহু আয়াত এবং হাদিস রয়েছে যে জাহান্নাম চিরকাল থাকবে আর জান্নাত চিরকাল থাকবে হোমা মা বাকা ইল্লাহে তাবারকাত আবাদাল আবেদিন এই দুটো অবশিষ্ট থাকবে আল্লাহ তাল্লাহার বাকি থাকার সাথে সাথে যেমন আল্লাহর কলমান আলিহা ফানজালিখম আল্লাহ বাকি থাকবেন সব কিছু ধ্বংসশীল তেমন এই দুটো জান্নাত জাহান্নাম জাল্লা সৃষ্টি করে রেখেছেন ধ্বংস বাকি থাকবে যুগ যুগ ধরে সব সময় আরকি কথা বলতে চাইছেন এর উদ্দেশ্য আবাদ আবেদিন ফি দাহারিদ্দাহরিন কোনটা তো রয়েছে আবাদ আল আবেদিন আদম ও কানাফিল জান্নাতেরাকিয়াত আর একটি মাস আল্লাহ বিষয় আকিদাগত বিষয় যে আদম সালামকে যে জানাতে আল্লাহ রেখেছিলেন সৃষ্টি করার পরে সেটা কি এই জান্নাত যে জান্নাতে মানুষ নেক মানুষরা যাবে সেই জান্নাত আসল জান্নাত না কি কোনো পার্থিব কোনো জান্নাত মানে সুন্দর খুব আরামের জায়গা জান্নাত মানে বাগান খুব আরামের জায়গা রকম কোন বাগান খুব আরাম আয়সা আরামের জায়গা একদল এরকম বলেছে এরই খণ্ডন করছেন না আদাম আলী সালাম তার সৃষ্টির পরে সেই বাকি এবং যে জান্নাত সৃষ্টি করা আছে কিন্তু যদি অন্য কোনো সুন্দর বাগান বিশিষ্ট আয়েস আরামের জায়গা বকবিলাসের জায়গা তাহলে সেটা একসময় ছিল না আর তার জান্ন একসময় ছিল না আলাদা সৃষ্টি করেছেন কিন্তু সেটা ধ্বংস হয়ে গেছে তাহলে ধ্বংস হয়ে গেছে তাহলে বা ধ্বংস হয়ে যাবে এরকম আসাল যখন আল্লাহ রব আলিনের তিনি না ফরমানি করে দিয়েছিলেন আল্লাহ বললেন রবীন্দ্রি স্ত্রী এই গাছের কাছে যেও না কিন্তু ভুলে গেছিলেন ইচ্ছা করে নাই তাম্মুদ ইচ্ছাকৃত নয় ফানাসিয়া আল্লাহ বলছেন ফানাসিয়া ভুলে গেছিলেন আদম আলি ভুলে গেছেন এই জন্য আদম সন্তান ভুলে যায় বলেছেন বাবা ভুলে গেছেন সুতরাং ছেলেরা ভুলে যান কেমন মানুষ ভুলবে অনেক সময় ভুলে যায় না তিন পড়লেন না চার পড়লেন তো মানুষ ভুলবে কারণ আলম আল্লাহ সাল্লাম ভুলে গেছে মানুষ যদি দৃঢ় প্রতিজ্ঞ হয় সংকল্প যদি বলিষ্ঠ হয় ভালো সজাগ হয়ে থাকে তাহলে সাধারণত ভুলে না আমরা জীবনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু ভুলি না কিন্তু অনেক কিছু বলেছে। কতবার ওমরা করতে গেছেন প্রাস ভুলে গেছেন কিন্তু কারণ আমি গুরুত্বপূর্ণ নয় অনেক মনে রাখি না হজটা অনেকটা মনে রেখেছেন কিন্তু যে অনেক বেশি হজ করেছে হয়তো ওইটাও মনে রাখেন সন্ধ্যা বেড়ে যে করলাম ঠিক না কত তারিখের জন্ম এটা যারা হয়তো লিখে রেখেছেন অথবা ভালো করে জানেন মনে আছে কিন্তু অনেকেরা ওটাও মনে নেই তা গুরুত্ব দেওয়ার ব্যাপার আছে যে যে বিষয়টি গুরুত্ব দেয় সেটা মনে রাখে আল্লাহ রব্বুল আলমী যখন তিনি নফরমনি করে দিয়েছিলেন তখন তাকে বের করে দেয়া হয়েছিল জাম্নার থেকে ও আশা আদম রাহু ফাগাওয়া মজিতাবাহর্ব ফতাবি যখন তিনি তখন আল্লাহ রব্লা আলম ক্ষমা করলেন কারো ওসিলা ধরে নেয় মুস্তাদ হাকিমের জাল হাদিস নয় যে আদম আলি সাল্লাম শেষ রসুলের ওসিলা দোয়া করেছিলেন তথা ঠিক নয় বলে ইমান এবং আহলে শোনা জামাত ইমান বিশ্বাস রাখে মসিহ দাজ্জালের ওপর দজ্জাল দাজ্জাল হচ্ছে মাসিহ দলালাহ এই প্রশ্নটা অনেকে করে যে দজ্জাল কেউ মসিব ওলাহ ঈসা আলি সালাম কেউ মাসিবলাহায় কেমন কথা হলো جن نین جو مسیح ہوئی رقم مسیح الحدایا مسیح الحدا اور مسیح ال گمراہر مسیح گمراہیر مسیح ہوجل کانا دجل اور ہدایات اور مسیح ہو مریم علیم السلام دجل کے مسیح کونا بلا ہے তার চোখ একটা একবারে প্রলেপ পড়ে থাকবে লেপা থাকবে কানা হবে একটা চোখ একবারে মানে চোখের ফাটলি নেই এটা আর কেউ কেউ বলেছেন আরেকটা কারণ সেটা হচ্ছে যে এই দার্জাল ৪০ দিন সারা পৃথিবী ভ্রমণ করে মাসাহাল আর মানে ভ্রমণ করায় এটা মশায় জমিন মাপাকে এই জন্য মাসাহাল আরত বলা হয় জমিন জমিন ভ্রমণ করলো সে মেপে ফেলো চল্লিশ দিন দিনের মধ্যে সারা পিঁথি মেপে মানে ভ্রমণ করে ফেললো তো এইখান থেকে মাসিউদ্দার জাল বলা হয় এই সালে মাসি কেন বলা হয় যেন বলা হয় যে তিনি মাসা হেমসা মানে হাত বোলানো হাত ফেরানো তিনি যদি কোনো জন্মান্ধের চোখে হাত ফিরাতেন তো দৃষ্টি শক্তি ফিরে আসতো কুষ্ঠ রোগী এই রকমই শ্বেত রোগী ওপর যদি হাত ফেরাতেন তো সাথে সাথে তারা নিরাময় লাভ করত সুস্থ হয়ে যেতাবিন রাখেম ক্ষেত্রে অনেক হাদিস রয়েছে প্রথম কথা দাজ্জাল সম্পর্কে সে পোখারিতে তিন নম্বর হাদিস একশো উনসত্তর নম্বর হাদিস তাতে রয়েছে আব্দুল্লাহ আলাহাতে বর্ণিত নবী সাল একদিন আলোচনা করে যান লোকজনের সামনে আল মাসিহাজ করলেন মানুষকে ইন্স আওয়ার নিঃসন্দেহ আল্লাহ কানা নন আর দাজ হবে কানা সে বলবে আমি আল্লাহ কিন্তু সাবদান দেখবে যে কানা দাজ আল্লাহ সাবদান হবে কানা আল আইন ডান চোখ কানা হবে কান না আইনা হু তাফিয়া তার চোখটি হবে আঙ্গুরের মতো উঁচা আঙুর বড়ো আঙুরের মতো ফুলে ফুলে থাকা তাফা তাফায়াত মানে ফুলে থাকে বড় আঙুরের মতো তো কেমন কথা হলো। মাসি এখনই বললাম যে মাসি মানে একটা উপরে পড়ে থাকবে একবারে কোনো ফাটলই থাকবে না আরেকটা কী থাকবে ঢেলা সামান্য করেছে যেই চোখটাতে দেখবে একটা চোখটা একবারে প্রলে পড়া আছে এক বন্ধ এইটা কানা আরেকটা যেটাতে দেখছে সেটা তো ঢেলা বেরিয়ে থাকবে উঁচে থাকবে আঙ্গুরের মতো رسمرا بین اصید الفارت আসবে না ঘটবে না সংঘটি হবে না হাত যতক্ষণটি সূর্য উদয় হচ্ছে নজরুল ইসলাম মারিয়ামের অবতরণ মারিয়াম যে নেমে আসবেন এই সম্পর্কে নামান হাদিস রয়েছে সহিমের হাদিস দুই হাজার নশো সাঁত্রিশ নম্বর হাদিস তার শুধু এইটুকু বলো যে তিনি যখন নেমে আসবেন কোন যখন তার মানে শ্বাস প্রশ্বাস পাবে মাল মাতা ধ্বংস হয়ে যাবে তার চিহ্ন তলাশ করবে দাজজালকে তলাশ কোথায় দাঁজ্জাল তার আগে দাঁজ্জাল এসে কিন্তু ফাঁসার সৃষ্টি করে গেছে তাকে তলাশ করবে তাকে পেয়ে যাবে বাবে লুদ নামক স্থানে ফায়াক্তলু সেখানে তাকে হত্যা করবে সেখানে তাকে হত্যা করবে এই দাজ্জালকে হত্যা করা সম্পর্কে আরো হাতিস আটশো সাতানব্বই নম্বর হাতিসে রয়েছে আবুহ আল্লাহ বর্ণিত তখন গলতে শুরু করবে গলতে শুরু করবে যেমন পানিতে লবণ দিলে গলতে শুরু হয় লবণ আস্তে আস্তে শেষ হয়ে একবারে গোলে শেষ হয়ে যাবে ফালাও তারা কাহ কিন্তু ইসা যদি ছেড়ে দেন কিছুক্ষণের জন্য ছেড়ে দেয় তো ওই ওই অবস্থাতে গোলে যেমন লবণ নিশ্চিন্ন হয়ে যায় পানিতে ঠিক তেমনি হয়ে যেত কিন্তু তিনি ছাড়বেন না হাত তা ইহালেখা হালাক হয়ে যেত সে গোলেই হালাক হয়ে যেত কিন্তু ওয়ালাকিন ইয়াক্তহ বেয়াদহি আল্লাহ তাকে হত্যা করবেন তার হাত দ্বারা আর জনগণ যেহেতু আল্লাহ সালাম তাতে রক্ত দেখাবে এই যে দেখো তোমরা যারা বিভ্রান্ত হয়েছিল তাকে মনে করছিলে হয়তো আল্লাহ দেখো আল্লাহ বা অনেকে বিব্রত ছিল অনেকে ফিতনা বিশাল ফিতনা সুভান আল্লাহ এমনিতে পানা চাইতে বলা হয়নি দুনিয়ার বহু ফিতনা থেকে মানুষ নাজাদ পেয়ে যেতে পারে কিন্তু এই ফিতনাতে সামান্য কিছু লিখে হয়তো নাজাদ পাবে এই জন্যই আল্লাহ না করে যে দাজ্জালের যুগ কোনো ভালো মানুষ পায় যে দার্জালের যুগে ইমান রক্ষা করাটা অত সহজ নয় দেখাবে যে দেখো হত্যা করে দিছি। সুতরাং যারা ওর প্রতিবিশ্বাসী তার ভিতরে আমরা ভুলেছিলাম আর যারা সন্দেহান ছিল তাদের বিশ্বাস মজবুত হবে আর মহম্মিনদের ইমান তাজা হবে মহম্মিনা যখন আল্লাহর নিদর্শন দেখে তখন ইমান তাদের সতেজ হয় শক্তিশালী হয় দাজ্জালকে হত্যা করি ইসি না মানে কি করবেন ইয়ান নেমে আসবেন কে হত্যা করবেন বিবাহ করবেন এই যে বিবাহ সাদীর পয়েন্টটি এ সম্পর্কে ভাষ্যকার বলছিলাম আকিফ আলা সাইয়েন শাহীন ফিজার এ সম্পর্কে কোনো বিশুদ্ধ সহি দলিল পাই বিয়ে করবেন করবেন না তবে হাদিস রয়েছে ফেতান সম্পর্কে নঈম বেন হাম্মদের যে কিতাব রয়েছে তাতে তাতে সলমান বিন ইসা বলছেন মারিয়াম বালাগাত হাদিস রইফ ইসবিনার পরে আসবেন তার করবেন তার ছেলে মেয়ে হবে মত আসার তাসানা ১৯ বছর থাকবেন ইয়ে করার পরে লায়াকানওয়ালা সুরতিন তিনি কোনো আমির গভান্নার হবেন না কোন প্রশাসনেও থাকবে না যে তিনি পুলিশ অফিসার এরকম প্রশাসনও না এবং তিনি রাজাও হবেন না তখন আমির থাকবেন কে ইমাম মাহদি বিয়ে শাদী করবেন কথা বলা হয়েছে অল্লাহ তাল আলম বিষয়টি সম্পর্কে আর একটি হাদিস রয়েছে ইবেনলজির রহমতুল্লাহ আলাই এল আল তানাহ ইয়া দ্বিতীয় খণ্ড নয়শো পনেরো হাদিস নম্বর পনেরোশো তাতে উল্লেখ করেছেন কিন্তু এল আলোতা সমষ্টি যেমন আলবানির বন্যর কোসাব করেছেন আসবেন জুমিনারিয়াম বিয়ে শি করবেন বাচ্চা কাচ্চা তার জন্মাবে ওয়ামস আর ৪৫ বছর অবস্থান করবেন তারপরে ইন্তেকাল করবেন ফাইন মাইফি কবরি আমার সাথে দাফন হবে আমার কবরী হাদিস সহি নাই কিন্তু এটা ওখানে তো জায়গা নেই ওখানে জায়গা থাকে তুই এসা রোজিয়াল্লা তার জায়গাটা দিয়ে সময় রোজিয়াল্লা হাদিস রিস এ মর্মে হাদিস সহি নাই তো হাদিস তো মতান আলো তিবিনুল যৌজিদ এতে আব্দুর রহমান বিন জিয়াদুব জৈফ দুর্বল এই হাদিস সম্পর্কে জাহাবির রহমত মিজানুল এতে চতুর্থ খান দুশো একাশি পৃষ্ঠে বলছেন যে এই হাদিস নিয়ে আসার পরে অন্যান্য হাদিসের সাথে ফাহাদ মানা কি গের মোহতামেল সব মুনকার হাদিস এটা সহি হওয়ার কোনো সম্ভাবনা নেই গের মোহতামিল যাই হোক জানতে পারলাম তো বিবাহসাদের বিষয়টি আর ছেলেমেয় হওয়ার বিষয়টি আল্লাহ বেশি ভালো জানেন ওই ওসাল্লি খালফাল কাইম এমিন আরে মোহাম্মদিন সাল্লাম এবং তিনি সলাত আদায় করবেন মোহাম্মদের বংশধর থেকে যিনি খালিফা হাবিন আল কাইম হাবিল খিলাফা এখানে যিনি স্থলাভিষিক্ত হবেন তার পিছনে তিনি কে এমাম আল মাহদি জি ওই এবং ইন্তেকাল করবেন তিনি یہ مرمے مختص عدی کر حدیث جابیر عبد اللہ ردی اللہ تعالی برنت ریسنس ہمارم ایک دل تھا হকের ওপর তারা লড়াই করতে থাকবে জাহিরিনা বিজয়ী থাকবে ক্যামত পর্যন্ত ফায়ান ঈসাউন মারিয়াম তাতে বলা হচ্ছে যে ঈসা মারিয়াম নেমে আসবেন ফাইয়াকুল ও আমির ওহম তখন যে আমির ছিলেন মাহিদি তিনি বলবেন তাল সাল্লা আপনি সালাত পড়ান আপনি ঈসা আলি ইসালাম আপনি সালাত পড়ান কিন্তু তিনি তো নবীহে আসেননি তিনি ওম্মতের একজন হয়ে এসছেন তখন তিনি আর নবীরসুলহে আসবেন না জি তখন তিনি বলবেন মানে বলবেন আমি পড়াবো না তোমাদের একে অপরের আমির হবে তেমল্লাহ হাজিল এই উম্মতের সম্মানের উদ্দেশ্যে আল্লাহ সম্মান দিয়েছেন এই উম্মতের আমি তো এই উম্মতের মর্যাদা এবং সম্মানের জন্য আমি আল্লাহর কাছে চেয়ে নিছি এই ওম্মতে যাতে আমি একজন হই আখরা জাহা মুসলিম হাদিস সাহেব মুসলিমের একশো নম্বর হাদিস নয় হাজার দুইশো সত্তর আবু দাওদে রয়েছে চার হাজার তিনশো চব্বিশ নম্বর হাদিস আল্লাহ আলবানি রহমা সাহি আর দুই হাজার একশো বিরাশি নম্বর হাদিস হাদিস টিকে বলেছেন তাতে কি রয়েছে সদভাইয়ের মত সদ ভাইয়ের কি থাকে বাপ এক থাকে মা ভিন্ন ভিন্ন থাকে তাই বলছেন ওম্মহু সাত্তা। ক দিন তাদের মা হচ্ছে ভিন্ন ভিন্ন দিন হচ্ছে এক যেমন সদভাইয়ের বাপ আবুহ মাহেদ ও মাহাত বাপ এক থাকে আর মা ভিন্ন ভিন্ন ঠিক তেমনই সমস্ত নবীরগনের দিনের মৌলিক বিষয়গুলি এক আল্লাহর প্রতি ইমান আল্লাহর তৌহিদ রেসালার প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান জান্নাত জাহান্নার প্রতি ইমান গহিবের প্রতি ইমান তার মৌলিক আখলাক ইয়াদের মৌলিক চরিত্রের বিষয়ে সত্য কথা বলতে মিথ্যা বলতে হবে না আমানত খেয়ানত করতে হবে না ইত্যাদি এগুলো তো মৌলিক বিষয় যদিও এগুলি আখলাত কিন্তু এই মৌলিক বিষয়গুলি সব যুগে ছিল জি এবার সৃষ্টি করেছেন মৌলিক বিষয় জি রকম বহু বিষয় রয়েছে শাখা প্রশাখা মানে খুটিনাটিফিক মাসাইল মাসাইল আহকাম হুকুম আহকামের ক্ষেত্রে পার্থক্য ছিল হালাল হারামের ক্ষেত্রেও পার্থক্য ছিল এই সম্পর্কে কথা বলা হয়েছে তারপর লম্বা হাদিস সময় স্বল্পত বলছি না সেই শেষখানে রয়েছে যে এমন নিরাপত্তা কায়ে হবে সেই যুগে ইসলাম সমস্ত মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেবেন ইসা আলিহ ইসালাম ইসলাম সেই যুগে সমস্ত ধর্ম পথ মত মতবাদ হ্যাঁ মানবরচিত এবং রোহিত মানুষের মন গড়া ধর্ম সমস্ত শিরপুফুরি ধর্ম সবকে আল্লাহ ধ্বংস করে দেবেন ইসলাম ইস আল ইসলাম রয়েছে। শুধু ইসলাম ছাড়া আর কিছু কবল করবেন না একতুল খিনজির এক সেরুসলিম শুকুর খাই যে খ্রিস্টানরা সেই জন্য তাদের চোখের সামনে যত ও শুকুর পৃথিবীতে সবকে হত্যা করে দেবেন এবং এই সুলির পূজা করে যে সেই জন্য সুলিকে ভেঙে চূন্য বিচ্ছন্ন করে দেবেন বলছেন কল্লাফিজামা সেই যুগেই তার জামানায় ধ্বংস তার হাতে ও তাকাউল আমানা তো আলাল আর পৃথিবীতে নিরাপত্তা কায়েম হবে এত বেশি হাতা তার তাল ওষুধ মাল এমন কি সিংহ বাঘ চড়তে থাকবে মাল এভেল উঠের সাথে উঠে কম করবে না ও নেমার মাল বাকার নাম্বার চিতাবাগ বাঘা গাভীর সাথে গরু গাভীর সাথে ও যে আব আর নেকড়ে বাঘ মাল গানম বকরি ছাগলের সাথে এক পালে ওল আবু সিবিআন হাইয়াত আর ছোট ছোট কচি কাচারা বাচ্চারা সাপ নিয়ে খেলবে লাথা দরুন কোনো ক্ষতি করবে না বিশীন থাকবে ফয়ামক সারবাইন আসা না এই হাদিস রয়েছে চল্লিশ বছর তিনি থাকবেন তাহলে আগে যে হাদিস জয়িসগুলোতে পঁয়তাল্লিশ ঘন্টাতে দেখলাম আর বিয়ে করার পরে উনিশ তো ওইগুলো ওর আস্থা করা যায় না কারণ হাদিসগুলি সহি নয় কিন্তু এই হাদিসটি সহি মুসনাদ আহমদে আবুদাউদ্দে রয়েছে আলম আলবানী সহি বলেছেন যেমনটা একটু আগে বললাম বছর থাকবেন তারপর ইন্তেকাল করবেন ওয়ুসাল্লি আলিহল মুসলিমন মুসলিমরা সবাই জানাজার সলাদ পড়বেন ঈসা আলি ইসাল্লামের ওপর আর তারপরই কিয়ামত ঘনিয়ে চলে এসছে কিয়ামত হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন জানামদেরকে সঠিক দিন জানার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং সমস্ত রকমের গুমরাহি থেকে আকিদা এবং ইবাদতের ক্ষেত্রে আখলাকের ক্ষেত্রে যত রকমের গুমরাহি রয়েছে পাপের রাস্তা রয়েছে আল্লাহ সবগুলি থেকে আল্লাহ জানামদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন ও সাল্ল্লা ওসাল্লাম আল নবীনা মোহাম্মদ ওয়াল্লা আলহি ওসাহাবিহি আজমাই